আকিদার বর্ণনা বা সংক্ষেপে যা ইমাম তাহব আকিদা নাম এই গ্রন্থটি নিয়ে আমাদের ইমাম আলোচনা করছিলেন আল্লাহ যে সমস্ত বাণী সেগুলি সম্পর্কে তমধ্যে তিনি সর্বশেষ বাণীর উপর বলেছেন যে সর্বশেষ বাণী হচ্ছে কোরআনে করিম এই বাণীর উপর ইমান কিভাবে আনতে হবে তিনি আলোচনা করেছেন তিনি বলেছিলেন যে বিল হাকিকা বি কালাম আহ জামাত বিশ্বাস করে এটা যে আল্লাহ তালার বাণী সত্য এটা কোনো মানুষের কথার মত নয় সৃষ্টিকুলের কারো কথার মত নয় আমরা এই বিষয়ে দলিল ভ্রমণ উল্লেখ করছিলাম গত পর্বে আমরা কোরআন এবং হাদিস থেকে উল্লেখ করেছি যে কোরআনে করিম করিম আল্লাহ বিষয় নয় এবং এই বিপারে আমরা সালফে সালেহিনের কিছু বন্যা নিয়ে এসেছি বিশেষ করে আমরিবনি দিনা রহমতুল্লাহ আলী তিনি যা বলেছেন সেটা উল্লেখ করেছি আজকে আমরা আরো কয়েকজন তাবি এবং ইমামদের কিছু বন্যা উল্লেখ করব যারা তারা কিভাবে আল্লা কোরআন সম্পর্কে তাদের কি বিশ্বাস ছিল তারা কি বিশ্বাস করতেন এবং তারা কি কথা বলার জন্য মানুষকে উৎসাহ দিতেন সেই বিষয়টি আমরা আজকে উল্লেখ গত আমরা আলোচনা করেছিলাম আমি আজকে আমরা দ্বিতীয় যে ব্যক্তিটি উল্লেখ করব তিনি হচ্ছেন জাফর ইবনি মোহাম্মদ যাকে সবাই জানে জাফর সাদেক বলে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলী তিনি বলেন তাকে মাবি আবনে মি আবনে আমার আদোহনী তিনি ইমাম জাফের সদকের সাথে ছিলেন তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন যে কোরআন মখলুকা কোরআন কি সৃষ্ট তখন ইমাম জাফের সদক বলেছিলেন নাহু কালাম তালা কোরআন স্রষ্ট নয় সৃষ্টিও নয় বরং কোরআন হচ্ছে আল্লাহ তাল্লাহার বাণী কোরআন হচ্ছে আল্লাহ তাল বাণী অর্থাৎ তিনিও তার কথা দিয়ে প্রমাণ করলেন আমরা দেখতে পাই তৃতীয় আরেকটি বর্ণনা যা ইমাম মারেক ইমনি আনাস রহমতুল্লাহ থেকে এসেছে তিনি বলেছেন তাকে তার ছাত্ররা জিজ্ঞাসা করে তিনি উত্তরে বলেছিলেন কাল্লাম মুসাই আল্লাহ আসলামের সাথে আল্লাহ তালা কথা মুসাই আল্লাহ সাল্লাম আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহ তালা মুসাই কথা বলেছেন এবং ইমাম মালিক আরও বলতেন আল কোরআন কালাম হচ্ছে আল্লাহর বাণী তিনি যারা আল কোরআনকে মাখলুক বলত তাদের সম্পর্কে বড় খারাপ ধারণা পোষণ করতেন এবং সেটা ভীতি প্রদমনে করতেন ভীতি প্রদমন করতেন অর্থাৎ এটাকে হারাম ঘোষণা করেছেন সেটা তিনি কেউ যদি বলতো আল কোরআন মাখলুক তিনি সেটাকে কঠোর কঠোরভাবে নিতেন আল্লা বাণী সেটা সৃষ্ট কোনো বিষয় নয় অনুরপাধ্য আবদুল্লাহ ইবন মুবার আলাই তিনি যিনি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ ছাত্র ছিলেন এবং যাকে হাদিসের ক্ষেত্রে এক মহাদ্দেশ মহাদ্দেশের মধ্যে শ্রেষ্ঠ মহাদ্রেশদের মধ্যে একজন ধারণা করা হয় বলা হয়ে থাকে তিনি বলেছিলেন আল কোরআন আছে আল্লাহর বাণী সেটা স্রষ্টাও নয় আবার সেটা সৃষ্টিও নয় আল্লাহর বাণী আল্লাহর গুণ স্রষ্টারই স্রষ্টারই গুণ সেটাকে সৃষ্টি বলা যাবে না অন্য সেটাকে আলাদা করে গুণ থেকে আলাদা করে সেটাকে আল্লাহর গুণ যার গুণ মৌসুফ থেকে আলাদা করে যার গুণ তার থেকে আলাদা করে আলাদা কোন সত্তা সাব্যস্ত করা যাবে না বলেছিলেন লম্বা আলোচনায় একটা ঘটনার মধ্যে সেখানে বলেছিলেন আল কোরআন কালাম যারা বলে যে কোরআন আল্লাহ বাণী কিন্তু সেটা সৃষ্ট বলে তাদেরকে তিনি কাফের ঘোষণা করেছেন সাথে সাথে বলেছেন কোরআন হচ্ছে আল্লাহর বাণী কখনো সেটা সৃষ্ট কোনো কিছু নয় জাররাহ ভাবে ওয়াকিবাহ ওয়াকি ইমাম শাহির উস্তাদ ছিলেন তিনি বলছেন জল কোরআন কালাম উল্লা আজ আলাইস মখলুক কোরআন আল্লাহ তালার বাণী কোনো সৃষ্ট কোনো কিছু নয় ইমাম ইয়াহিব সাইজ আল কপ্তান তাকে সবাই জানে আমরা সবাই তাকে আমরা চিনি যে তিনি হচ্ছেন রাসুন ফিল জার হেওয়াল তাহাদ যারা হাদিসের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন ইমাম ইয়াহিব না সাইদ আল কাপ্তান তিনি বলেছিলেন যে যারা বলে থাকে কোরআন সৃষ্ট তারা কি করবে যখন এই আয়াত পড়ে কলু আল্লাহ আহাদ বরুণ আল্লাহ সৃষ্ট আল্লাহ তালা এক বরুণ আল্লাহ তালা এক এ দিয়ে তারা কি করবে আল্লাহ তালা যখন অন্য আয় বলেছেন আনাল্লাহ আমি সে সত্তা যিনি আল্লাহ আল্লা তালা বলেছেন এটা তারা কিভাবে তারা মাখলুক বলবে এটাকে এটা আল্লাহর বাণী এটাকে অন্য আল্লাহ সৃষ্টি হলে অন্য কেউ বলতে পারে সেটা তো বলার কোন সুযোগ নেই অন্য ইমাম ইয়জিত ইবনে হারুন তিনি ইমা ইমাত হাদিস এর মধ্যে শ্রেষ্ঠ ছিলেন তিনি একজন বলছেন যে মানকাল আল কোরআন মাখলুক যে ব্যক্তি বলবে কোরআন সৃষ্ট সে কাফের অনুরূপ আব্দুল ইবনে ইদ্রিস ইমাম মিম আইমায়ে হাদিস হাদিস এর ইমাম তিরমিজি যখন তিনি বলেন আল কুরআনু কালামুল্লাহ ওয়া মিনাল্লাহ ওয়া মা কানা মিনাল্লাহ আযজা ওয়া জাল্লা ফলাইসা বিমখলুক কুরআন আল্লাহর বাণী এবং الله <سؤال> তার নাম হচ্ছে হিসাম আব্দুল মালিক তিনি ছিলেন হাদিসের ক্ষেত্রে কি বলেছেন আল বলা যাবে না। ইমাম সোলাইমান তিনি বলছেন আল কোরআনুক কোরআন সৃষ্ট নয় তার ছাত্র তাকে বললেন গ্রহণ আহ আল্লাহ বলছেন যে আল্লাহ বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না এখানে সুস্পষ্ট যে আল্লাহ দুইটি আল্লাহ তাল্লার গুণ তাকানো তো দুইটাই যদি কোনো একরকম হয়ে থাকে তাকানো যদি কোনো আল্লাহর গুণ হয়ে থাকে তাহলে কথাও আল্লাহর গুণ হবে তাকানো যদি কোনো সৃষ্টি কিছু না হয় কথাও সৃষ্ট কিছু হবে না ইমা আহমেদ হাম্বুল রহমতুল্লাহ আলাই তার সম্পর্কে আমরা সবাই জানি যে তিনি হচ্ছেন পাহাড় পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন এই ফেতনার মধ্যে যখন তারা বলতো কোরআন সৃষ্ট তখন তিনি দাঁড়িয়েছিলেন পাহাড় পর্বত প্রমাণ দাঁড়িয়েছিলেন এভাবে যে এটা কখনো সৃষ্ট বলা যাবে না বরং এটা আল্লাহর বাণী এটা বলতে হবে আল্লাহ তালার গুণ সেটা বলতে হবে তিনি বলেছিলেন একটি কথা যেটা আমাদের স্মরণ করতে হবে তিনি বলেছেন আল্লিমান আল্লাহ তালা সবসময় কথা বলার অধিকারী ছিলেন ওয়াল কোরআন কালাম উল্লাহ আজাল গাই মখলুক আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী সেটা কখনো সৃষ্ট নয় ওয়ালাকুল আর যে জিনিস নিজেকে গুণান্বিত করেছেন সেখানে বাড়িয়ে আর অন্য কোনো শব্দ বলা যাবে না সেটা সৃষ্ট নয় সেটা সৃষ্ট কিছু নয় ইমাম ইয়াহিয়বন মাইন যিনি ইমাম উজ্জারাহতিল বলে বিখ্যাত ইমাম আহমদ রহমতুল্লাহ সহপাঠী সাথী ছিলেন তিনি বলছেন আল কোরআন কালামুক কোরআন আল্লাহর বাণী সৃষ্ট নয় তিনি বলছেন ইমাম আব্বর আব সাহেবা যিনি মোসাল লেখক তিনি বলছেন যে তাকে একলোক বলল আল কোরআন মখলুক কোরআন আল্লাহর বাণী সৃষ্ট নয় তখন ইমাম আব্বরিব না সাহেবা তিনি বলেছিলেন মাল্লাম ইয়াকুল আফ মু যে ব্যক্তিটা বলবে না অর্থাৎ যে ব্যক্তি বলবে না কোরআন আল্লাহর বাণী সৃষ্ট নয় সে ব্যক্তি পদভ্রষ্ট অন্যকে পদভ্রষ্টী এবং সে ব্যক্তি বেদায়তকারী সে ব্যক্তি বেদায়াতকারী অনুরূপভাবে তিনি তিনিও ছিলেন অনুরূপভাবে হাফেজ তিনি কি বলেছেন সেটা আমরা ইশাল শুনব তিনি বলছেন সৃষ্ট বলা যাবে না ইমা আবুদায়ী ইস্তান রহমতুল্লাহ আলাই অনুরূপ তিনি বর্ণনা করেন যে আমি অনেক আলেমকে পেয়েছি في هذا المدد يوجد كثيرا، إساق بن راهوى، حناد بن السري، عبدالعلا بن حمد، وبعد الله بن عمر بن ميسر القوارير، حاكيم بن سيف الرقى، أيوب بن محمد، سوار بن عبدالله، ربي بن سليمان، ربي سع... بن مراد، إمام شعفير سعطي سيلن، عبداللهب بن حكام، محمد بن السباح، أيوب بن سوفيان، عثمان بن عبي شايباء، محمد بن بكار بن غيان، أحمد بن جواش الحنفي، ووهب بن بقية، তাদের সবাইকে আমি বলতে শুনেছি আরো অনেকের কথা তিনি বলেছেন সবাইকে আমি বলতে শুনেছি নয়। তাদের মধ্যে কেউ কেউ স্পষ্ট করে বলতেন আল কোরআন উ গাই মখলুক কোরআন সৃষ্ট নয় এই শব্দটি শুধুমাত্র বলতেন অনুরূপ ভাবে ইমাম আলীবী মদিনী যে বিখ্যাত তিনি বলা হয়ে থাকে যিনি যে হাদিসের ভালো মন্দ জ্ঞান শুদ্ধ অশুদ্ধ জ্ঞান জ্ঞানের দিক থেকে তিনি ছিলেন শ্রেষ্ঠ ব্যক্তি তিনি বলতেন কাল মাহমুদ ইবনে ওসমাল ইবনে আবি সাহেব ওসমাল ইবিন আবি সাহেব সেলম মাহমুদ বলছেন আমি আলিবনে আলিবনে মাদিনীকে শুনেছি তার মৃত্যু দুই মাস আগে বলতে আল কোরআন কালাম উল্লাহ গাই মখলুক ওমান কওয়ালা মখলুক হাফের যে ব্যক্তি বলবে যে কোরআন সৃষ্ট সে কাফের কারণ কোরআন হচ্ছে আল্লাহর বাণী সেটা সৃষ্ট নয় ইমাম আবু ইয়াকুব আল বুয়াইতি যিনি ইমাম শাফির ছাত্র ছিলেন তিনি বললেন মান ক্বালা আল কুরআন মখলুকুন ফাওয়া কাফির যেই ব্যক্তি বলবে কুরআন সৃষ্টি সে কাফের ইমাম মুজানি যিনি ইমাম শাফির ছাত্র ছিলেন তিনি বলেন আল কুরআনু কালামুল্লাহ গায়রু মখলুক কুরআন লার বানি এবং তা সৃষ্টি নয় ওমান ক্বালা ইননাল কুরআন মখলুকুন ফাওয়া আল্লাহর বাণী সিরা সৃষ্ট নয় ইমাবু তাদেরকে বলা হয় আমরা বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় যত আলেম পেয়েছি সবাইকে আমরা একথা বলতে পেয়েছি তারা হেজাজে কেউ কেউ আছেন তারা এরাকে ছিলেন শাহে ছিলেন ইয়ামেন ছিলেন সবাই একটি কথাই বলতেন গুরুত্বের সাথে হচ্ছে আল ইমান উ কাউল উন ওয়ামিদস ইমান কথার নাম কাজের নাম বাড়ে এবং কমে আল্লাহর আল্লাহরণী কোন দিক থেকে সেটা সৃষ্ট নয় কোন দিক থেকে সেটা সৃষ্ট নয় কারণ আল্লাহর বাণী আল্লাহর গুণ আল্লাহর গুণ সৃষ্ট হয় না সৃষ্টি হতে পারে না ইমাম সাবুনি রহম আবুউমান আবু নি তিনি বলছেন যে আসাবুল হাদিস যারা হাদিসের অনুসারী হাদিসকে মানে তারা বলে থাকেন বিশ্বাস করে এটা আল কোরআন কালাম আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ নাজিলুম আখলু কখনো তা সৃষ্ট নয় ওমান যে যারাই বলবে যে কোরআন সৃষ্ট অথবা এটা বিশ্বাস করবে তারা এ হাদিস বারাস হাদিসের অনুসারী হাদিস মেনেছিল তাদের নিকট তারা কাফের গেল যে অনেকের কথা যত ইমাম চলে গেছেন আমাদের যাদেরকে আমরা বিবেচনা করি সবাই যাদের সুনাম রয়েছে বিশেষ করে আইমাতুল হাদিস ইমাম বোখারি মুসলিম আবুদাউদ্দিন মিজি ইবন মাজা অনুরুবাবাঈ হাকি ইমাম দারা কুতিনি অনুরবাব ইমাম ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাই অনুরূপ যত ইমাম চলে গেছেন সমস্ত আল্লাহ গুণ এটাই তারা সবসময় সাব্যস্ত করতেন এটাই আমাদেরকে সাব্যস্ত করতে হবে এই বিশ্বাসে আমাদের পোষণ করতে হবে সময় দর্শক বিন্দু আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আরো আলোচনা করব কিন্তু তার আগে আমরা কিছু আলোচনা করতে চাই যে অনেককে দেখা যায় যে কোরআনে করিম আল্লাহর বাণী একটুকে বলে চুপ থাকেন এই বিষয়ে একটা ফেতনা হয়েছিল পরবর্তী যুগে আল্লাহর শুধু আল্লাহর বাণী বললে কি যথেষ্ট কিনা না আল্লাহর বাণী বললে যথেষ্ট ছিল যখন এই ব্যাপারে মানুষের ভিতরে কোনো দ্বিদা দ্বন্দ্ব তৈরি হয়েছিল না অর্থাৎ আল্লাহর বাণীকে তারা বুঝতো আল্লাহর বাণী বললেই তারা বুঝতো যে আল্লাহর বাণী হচ্ছে আল্লাহ তাল্লাহার গুণ সুতরাং এটা বললে অসুবিধা ছিল না কিন্তু যখন आल्लाणी चुप था तैरणी आल्लापेना तहलसन जमात इमामगण चुप थक बेदात क्या कर स्पष्ट आल्ला बाणी और आल्ला बाणी कृष्ट नये वर आल्ला बाणी आल्ला गुण स्पष्ट সেটাকে এটাকে বলা হয় ওয়াকে ফা বলা হতো যারা এভাবে চুপ থাকতো এজন্য নিয়ম হচ্ছে আহ সুন জমাতের এটা যখন কোনো সমস্যা থাকবে না তখন অনেক কথাই সুস্পষ্টভাবে বলার দরকার পড়ে না কিন্তু যখন সমস্যা থাকবে তখন দাবি হচ্ছে যে এই কথাগুলি স্পষ্ট করে দিতে হবে যে এখানে আমরা আসলে কোন আকিদা পোষণ করি যখন দেখা গেল যে কিছু মানুষ আল্লাহর কোরআনকারিম আল্লাহর বাণী বলতো আর কিছু না বলে তারা চুপ থাকত তখন বোঝা গেল তাদের মধ্যে সুস্পষ্ট কোনো ধারণা নেই অথবা তারা ইচ্ছাকৃত বলতেনা বলতে হবে আল্লাহরণী এবং সেটা নয় আল্লাহ আল্লাহর বাণী গুণ এভাবে সুস্পষ্টভাবে বলতে হবে যদি সুস্পষ্টভাবে না বলা হয় তাহলে বোঝা যাবে যে তাদের মধ্যে হয় তারা নিজেরা জানে না অথবা তারা কোন ভুল কোনো আকিদা বিশ্বাসের সাথে জড়িত হয়ে গেছে এই জন্য ইমাম অনেক ইমাম বিশেষ করে ইমাম ইমাম ইমাম আহমেদ রহমতুল্লাহ আলী সহ বেশ কয়েকজন ইমাম তারা বলেছেন যারা এই জাতীয় কথা বলবে আল কালাম উল্লাহ বলে চুপ থাকবে তারা আসলে সঠিক পথে নেই বরং তারা বিশুদ্ধ পথ থেকে দূরে সরে গেছে তাদেরকে বলতে হবে স্পষ্ট করে বলতে হবে যে কোরআন আল্লাহর বাণী আর তা সৃষ্ট নয় আল্লাহর বাণী সৃষ্ট হতে পারে না আল্লাহর বাণী আল্লাহ তালার গুণ আল্লাহ তালার গুণকে সৃষ্ট বলা যাবে না যেমনইভাবে আল্লাহ তালার অন্যান্য গুণকে আমরা সৃষ্ট বলি না তার দেখা তার শোনা এটাকে আমরা সৃষ্ট বলি না এবং আল্লাহ তালা একটি গুণ বলি আল্লাহ তালা হাতকে আমরা স্বীকার করি আল্লাহ তালা সৃষ্ট বলি না তেমনি আল্লাহ তালার বাণীকে আমরা সৃষ্ট বলবো না সময় দর্শক বিন্দু আমরা আল্লাহ তালার বাণীর ব্যাপারে আল্লাহ তালা কোরআনে কারিমের ফারে আমাদের আর কি আকিদা পোষণ করার দরকার আছে আর কি কি আকিদা আমাদেরকে পোষণ করতে হবে সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আরো আলোচনা করব ততক্ষণ আল্লাহ আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত